আলহামদুলিল্লাহ আমরা আজকে তাফসির শুরু করছি সুর আলমার বিষ্ণু মারায় থেকে আপনারা নিশ্চয় মনে আছে আহলে কিতাব সম্পর্কে আলোচনা হচ্ছে তাদের কাছে আল্লাহ তারা বহুদিন পরে রসুল পাঠিয়েছেন আহ ইসা আল্লাহ পরে প্রায় পাঁচ ছাড়া পার হয়ে গিয়েছে এরপরে নবী রসুল এসেছেন আখরি নবী এসেছেন এবং বিশেষ করে মদিনা তৈবা যারা বনী ইসরা এর মুসা আল্লাহ ইসলামের উম্মত দাবি করত তাদের কাছে এই ইনফরমেশন আছে তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে মুসা আলাহ ইসলামের ঘটনাগুলো কি হয়েছিল বললেন ইয়ৌম ইমাদ তোমাদের প্রতি যা তিনি তোমাদেরকে ফেভার করেছেন নিয়ামত দিয়েছেন সেগুলো কথা একটু মনে করো কি কি নিয়ামত দিয়েছেন ঈদ যা আলু আম তোমাদের মধ্যে অনেক নবী তিনি পাঠিয়েছেন সবচেয়ে বেশি নবী এসেছে কোথায় বাদশাহী দিয়েছেন সুলতানা দিয়েছেন ক্ষমতা অথরিটি দিয়েছেন রাষ্ট্র দিয়েছেন ও আতা আলমিন আর তোমাদেরকে এত কিছু দিয়েছেন যা বিশ্ববাসীর সমকালীন বিশ্বে আর কাউকে এত ফেভার আল্লাহ করেননি এত কিছু আল্লাহ তালা দান করেননি মধ্যে নবী এসেছিলেন এত নবী আল্লাহ তালা দিয়েছেন কুল্লাহ ইব্রাহিম আল্লাহ সাল্লাম থেকে শুরু করে পরবর্তী আল্লাহ সাল্লাম পর্যন্ত যখনই এক নবী চলে গিয়েছেন আবার আরেক নবীকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন কত সৌভাগ্যের বিষয় তাদের অবস্থায় আর গোমরা হওয়ার সম্ভাবনা থাকে কত সুযোগ কত নিয়ামত কন্টিনিউ করছেন আল্লাহ এরপরে মুলুক তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন বাদশা বানিয়েছেন অবশ্য মুলুকের অর্থ অনেকেই কেউ কেউ বলেছেন যে মুলুকের অর্থ আসলে পুরো রাষ্ট্রের মালিক বাদশাহ বানিয়ে দেওয়া এটা কোনো কোনো ক্ষেত্রে হতে পারে কিন্তু ব্যক্তিগত ভাবে যদি মানুষকে আল্লাহ মোটামুটি দুনিয়ার কিছু সামান্য জিনিস দিয়ে একটা সংসার চালানোর মতো সুখ শান্তি দেন এটাও এক ধরনের রাজা বাদশাহীর অবস্থা সেই হিসাবে হাসানুল বাসুরি রহমতুল্লাহ বলেছেন যে আল্লাহ তাদেরকে সাংসারিক সুখ দিয়েছেন মোটামুটি বলছেন যে আহ হাল মালিক ও ইল্লা মার্কাব কারো যদি একটা চলার মত যানবাহন থাকে ওই সময় গাঁদা ঘোড়া উট কিছু আর খাদ থাকে একটু একটা ঘর থাকে আর কোনো কোনো রেওয়াজ আছে একটা বিবি থাকে তাহলে তো হয়ে গেল গেছে আর কি দরকার এবং বলেছেন মন আস বাহা মিনকুম আহানিহি ফি বিহিদাহ তোমাদের কেউ যদি আমন হয় শারীরিক ভাবে মোটামুটি সুস্থ আছো এবং তোমার যে গ্রামে শহরে দেশে বসবাস কর সেখানে তোমার জীবনের মোটামুটি নিরাপত্তা আছে। আর তার কাছে সেই দিনের খাওয়ার মতো খাবারের ব্যবস্থাও আছে কটা জিনিস তিনটা জিনিস এক নম্বর হচ্ছে শারীরিকভাবে সুস্থতা আছে আর নিজে যেখানে বসবাস করে মোটামুটি তার জীবনটা নিরাপত্তা আছে এত নিরাপত্তাহীনতাই নয় আর আজকের খাওয়ারের ব্যবস্থা হয়ে গেছে এই তিনটা যদি থাকে তাহলে দুনিয়ার সমস্যা সুখ তার জোগাড় হয়ে গেছে আর কি আর কি চাই আমরা অনেক সময় বলি যে অনেকে মোটামুটি আহ ভালোই আছে সুখ শান্তি খারাপ না কৌ তো উনি রাজার হালতে আছে বলি না আমরা তো এইটা এই রাজার হালত বুঝাইছেন কিনা আল্লাহ ভালোই সুখ শান্তে দিয়েছেন এটাও হয়তো হতে পারে আবার তাদের যাই হোক এগুলো দেওয়ার পরে আল্লাহাল বললেন তোমাকে এত কিছু দিলেন যা দুনিয়ার অনেক মানুষকে দেননি তখনকার জমানায় তারা ছিল এবং বংশ অন্যান্য যারা গ্রীক এবং কপ্তিক কি এবং দুনিয়ার অন্যান্য মানুষের গোষ্ঠী থেকে তাদের একটা আলাদা বৈশিষ্ট্য ছিল সবাই জানত এরা হচ্ছে সম্ভ্রান্ত বংশবনী ইসরাহল এবং নবীরা তাদের এখানে এসেছেন এজন্য তারা কি এখনো তাই মনে করে সবার আল্লাহ আল্লাহ সবচেয়ে বাসাই করা মানুষগুলো তারা তো আল্লাহ তালা ওই জমানার জন্য সেটা তাদেরকে এই সর্বশ্রেষ্ঠ দান করেছিলেন কারণ দিন তাদের কাছে ছিল নবী তাদের কাছে এসেছিলেন যখন যে উম্মীকে অনুসরণ করে এবং নবীর প্রতি তোমরা হচ্ছে সর্বোত্তম জাতি সর্বশ্রেষ্ঠ জাতি কি কারণ উখরিজাত মানুষের পিছনে কাজ করবা এই জন্য তোমাদেরকে নিয়ে আসা হয়েছে এই কাজটা করলে তারা উত্তম জাতি হয় আর মুসলিম যদি বলে আমরা সবার থেকে শ্রেষ্ঠ সবার থেকে সেরা আর এই করে না তে এটা কি উত্তম হবে সেরা হবে এই দাবির কোনো মূল্য আছে কখনো না কাজেই ওই জামানা তাদেরকে আল্লাহ তালা এই কাজ করিয়েছেন নবের পরে নবীদের পরে নবীদের সঙ্গে থাকার এই জিম্মাদারি দিয়েছেন এই জন্যই আল্লা তালা এই নিয়ামতের কথা বলেছেন এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত এবং অন্য আয়াতে আল্লাহ তালা বলেছেন যেখানে বলেছেন আলমীতি আহ আলমী তোমাদেরকে এত দিয়েছেন যা তিনি অন্য কোন জাতিকে পৃথিবীতে দেননি অন্য আয়াতে বলেছেন আল্লাহ তাদের পথে চালান তাদের প্রতি আপনি নিয়ামত দিয়ে ধন্য করেছেন ওই নিয়ামতের কদল তারা করেছে হক পালন করেছে নিয়ামতকে গ্রহণ করেছে সে নিয়ামতের সুক্রিয়া আদায় করেছে এইরকম ঠিক আছে কিন্তু যদি এটা না করে শুধু অমুক জাতি আমরা আল্লাহর বাসাইকৃত বান্দা শ্রেষ্ঠ বান্দা অমুক বংশ আল্লাহ খুব ফজিরতের বংশ সৈয়দ বংশ আহারে ধুয়ে পানি খাওয়া লাগে মাঝে মধ্যে কাজে কামে কিছু নাই নামে সৈয়দ আছে। বাহ সরি কেউ সৈয়দ থাকলে মাইন্ড করবেন না অনেক ভালো সৈয়দ আছে আবার সেটাও আমরা স্বীকৃতি দেয় কিন্তু কাজে কর্মে কোন সৈয়দগিরি নাই শুধু উপাধি টাইটেলের মধ্যে সৈয়দগিরি যদি থাকে এই সৈয়দগিরি দিয়ে পানি খেলে কোনো কাজ হবে কোন কাজ হবে না নহে আশ্রাব যার আছে শুধু বংশের পরিচয় সেই আশ্রাব জীবন যাহার পুণ্য কর্মময় ঠিক না আশ্রাব মানে কি সেই ব্যক্তির সম্পর্কের বাহাদুরি বংশ বুনিয়াদের টাইটেল নিয়ে ঘুরা এর মধ্যে কোন বড়লোকি নেই এর মধ্যে কোনো আনন্দ ফুর্তি করার কিছু নেই এর মধ্যে আনন্দিত হওয়ার কোন খবর নেই যার জীবন পূর্ণ কর্মময় আমলে ভরপুর হয়ে আছে জীবনটাকে আলোকিত করেছে দিনের আলোকে আল্লাহ সন্তুষ্টি পাওয়ার মতো আমল করে গিয়েছে তার আল্লাহ কাছে পাওয়ার অনেক কিছু রয়েছে হাসা ও মালুন এই সম্পদ অথবা বংশ এগুলো কোনো কাজে আসবে না আল্লাহ তারা এই উম্মত কে কি বলেছেন দায়িত্বের মাধ্যমে নবীদেরকে সাহায্য করতে সেই পথে চলতে সেই সিলসিলায় আখিরি নবীর যারা অনুসারী তাদেরকে আল্লাহ তা বলছেন কোরআনে পাকে তোমাদেরকে আমি একটা মধ্যমপন্থী উম্মত বানিয়েছি এটা হলে তো আবার এই কনফ্লিক্ট হয়ে যাবে আগে আল্লাহ তাল খাই উম্মিন সর্বশ্রেষ্ঠ উম্মত এখন দেখে বলে মাঝামাঝি উম্মত বেশি ভালো না এটা নাকি এটা না এই ওয়াসাতা বাণী হচ্ছে তাদের মানে মধ্যম পদ্মাটা হচ্ছে মাঝখানের হচ্ছে আসল কোর মেইন জিনিস মূল জিনিস ওইটা সবচেয়ে উত্তমটা হচ্ছে মাঝখানের তো এই কেউ কে বলে যে মানে বেশি বেশি হওয়ার দরকার না এটা মাঝামাঝি হইলেই ভালো বাংলায় কথা কি বলে এত ভালো ভালো না ঐটা না নিক আমল যত বাড়বে ততই তো ভালো মিনাল মোকার হয়ে যাবে সিদ্ধিকীন হয়ে যাবে তাই না বলতে এখানে আল্লাহ তালা উত্তমটাই বুঝিয়েছেন এবং তাদের ডিউটি বলে দেওয়া হয়েছে কেন তারা এই জাতি তারা ইয়ে হচ্ছে নাস। যাতে মানুষের প্রতি সাক্ষী হয়ে যাও সবাইকে দাওয়া দিয়ে দিয়ে দা ইল দায়িত্ব পালন করো তাহলে তুমি আল্লাহর কাছে সাক্ষী হয়ে গেল আল্লাহ অমুক গ্রামে আমি গিয়েছি অমুক লোকে দাওয়া দিয়েছি আল্লাহ তারা দেখে আনবেন কে আমাদের দিন যে লোকটা দিনকে মানেনি দিনের বিরুদ্ধে চলে গিয়েছে অস্বীকার করেছে দুশ্মনী করেছে আপনি তাকে দাওয়াত দিলে সে তো অস্বীকার করবে যে আল্লাহ আপনার দিনের কোন খবর আমাকে কেউ দেয়নি তো আল্লাহ তালা তখন বলবে যে এই তুমি আসো তুমি তো ওকে দাওয়াত দিয়ে ছেলে তুমি সাক্ষী দেওয়া খান এইভাবে করে আল্লাহ তালা এই উম্মত কে উম্মুল সাহা দা বানিয়েছেন তো এই কাজ করলেই আমরা খাইরুল উম্মত এই কাজ করলেই আমরা উম্মাত ওয়াসাতা এই কাজ করলেই বনী ইসরা লোকেরা ওই জামানার জন্য আল্লাহ আল্লাহ এত কিছু দিয়েছেন যেটা সমকালীন বিশ্বের অন্য কাউকে দেননি তাদেরকে আল্লাহ তালা কি কি দিয়েছিলেন বনী ইসাইলকে অনেক স্পেশাল জিনিস দিয়েছিলেন মান এবং সালোয়া জান্নাতি খাবার নাদিল হয়েছে যখন তারা সাগর পাড়ে দিয়ে চলে গেলার এগুলো ওই সেই মরুভূমির মধ্যে এত রোদ গাছপালা নেই আল্লাহ তালা মেঘ এনে তাদের মাথার উপরে ধরে রেখেছেন যেন ছায়া দেয় তারপরে এভাবে করে আল্লাহ বায় তাদের হাতে তুলে দেওয়ার জন্য বলেছেন অনেক কিছু বলেছেন অনেক কিছু দিয়েছেন তারপরে সাগর পার করে দিলেন সমুদ্র ফেটে রাস্তা বের হয়ে আসলো নিরাপদে পার হয়ে গেল ফের আউন তাদের সামনে কিভাবে ডুবে বললো এত বড় আল্লাহর করুণা এত দয়া এত দান পৃথিবীর কোনটা আদিকে আল্লাহ দিয়েছে এগুলো কথা আল্লাহ তালা মনে করিয়ে দিচ্ছেন তারপরে আল্লাহ বলছেন যে এইগুলো আমি যখন তাদেরকে দিয়েছি যাওয়ার পরে এবার আমি বললাম যে তোমরা মিশর থেকে বেরিয়ে গেছ এখন তোমরা ওই সাগর পাড়ি দিয়ে কোথায় যাওয়ার কথা ফিলিস্টিনে বাইকেল মাক্তাশে যাওয়ার কথা সেখানে তাদের জন্য আল্লাহ তালা এই ঘর বসত বাড়ি অরিজিনালি তাদের সেখানেই ছিল ইব্রাহিম আলাইসাল্লাম তো সেখানেই ছিলেন তার বংশ তো ইসা আলাইসালাম ওখানেই স্প্রেড করে পরবর্তী পর্যায়ে ইসুফ আল্লাহ কথা চলে আসলেন মিশরে কিভাবে এসছেন জানা আছে তো কুয়াই ফেলে দিয়েছিল ভাইরা সেখান থেকে তিনি উদ্ধার পেয়ে মিশরের রাজপ্রাসাদে জাগা ফেলেন পরবর্তী পর্যায়ে ওনারা ওখানে সবাই তিনি পরে মা বাপকে ইয়াকুব আলাহিস্লামকে নিয়ে গেলেন ওখানে সেটেল হয়ে গেলেন তো এগুলো কাহিনী পরে আসছে যে আল্লাহ বলছেন এখন তোমাদেরকে এই ওই বায়তেন মাখতে যেতে হবে ওখানে একটা জালিম গুষ্টি বসবাস করছে ওদেরকে উৎখাত করতে হবে যুদ্ধ করে দেশ দখল করতে হবে ওইটা তোমাদের মাতৃভূমি ছিল ওখানে যাও সে কথা আল্লাহ তালা বলছেন এখন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 যেটা আল্লাহ তোমাদের জন্য বরাদ্দ করে দিয়েছেন লিখে দিয়েছেন তোমরা সেখানে বসবাস করবে ওইটা তোমাদের মাতৃভূমি ছিল ও তারু আলা আদা আর খবরদার তোমরা পেছন দিকে ফিরে চলে যে না আমার হুকুম মানার পরে শোনার পরে না মানার উদ্দেশ্যে পেছন দিকে চলে যেও না ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ঢুকো সেখানে তো সেখানে আল্লাহ তালা কি করলেন মুরসার আসলাম খবর দিলেন যে তোমরা জেহাদ করে যুদ্ধ করে এখানে ঢুকতে হবে ওকে যেটা তাদের পূর্বপুরুষদের এক সময় সেখানে বসবাস ছিল সেখানে তারা সেখানে আলাইস্লাম ইউসুফ আলাহামের সময় তখন তারা সবাই আবার মিশরে চলে গেল হাত্তা খারাজু মা এরপরে তারা মিশর থেকে কখন বেরিয়ে গেলেন ফের আউন যখন তারা করলো তখন বের হয়ে এসেছিলেন এসে তারা ওই ময়দানে মরুভূমিতে আছেন আল্লাহ করেন জবিস আলাইহা ও তাহা তারা সেখানে খবর টপার ওই শহরে তো আমালেকা নামে একটি গোষ্ঠী আছে যারা বড় ধরনের সন্ত্রাসী গোষ্ঠীর মতো এদের দখলে ওই দেশটা আছে এবং তারা মারাত্মক যুদ্ধবাজ গোষ্ঠী সেখানে তারা ভালো করে আসন করে বসেছে তিনি বললেন মুসা আল্লাহাম আল্লাহ নির্দেশ করেছেন আমরা এই শহরে যেতে হবে এবং তারা বাধা দিলে তাদের সঙ্গে আমাদের যুদ্ধ হবে যেতে হবে আমাদেরকে আল্লাহ তালার ইচ্ছা অবসর তিনি সুসংবাদ দিলেন আল্লাহবাদ সাহায্য করবেন বিজয় দান করবেন চলো তা না কালো বিদ্যাসু আমরা হু তারা বলে যে না যুদ্ধ কর আমরা পারবো না ওরে বাবারে বাবা এই সঙ্গে যুদ্ধ করব কোন রকমেই রাজি হলো না মুসা আলসব অনেক বুঝালেন তারা বলে কালুয়া মুসা ইন্নাফি কৌম জবরুজু মিনহা ফ্রুজু মিনহা ফেলুন তারা বললো হে মূসা ওইখানে যে গোষ্ঠী বসবাস করে বাবারে বাবা জব্বারিন মহাপরাক্রমশালী এত বড় শক্তি এত বড় সুপার পাওয়ার ওখানে আমরা পারব না কিছু আমরা কখনো তারা তারা থাকা অবস্থায় সেখানে যাব না যতক্ষণ না তারা সেখান থেকে বের না হয় তারা বের হয়ে গেলে এরপরে ঢুকতে আমাদের কোনো আপত্তি নেই বাহ কি মজার কথা কি আবদার তো তাদের কথা কি জানেন তো আল্লাহ তালা যখন বসে সাহায্য করবেন তিনি তো সাহায্য এমনি করতে পারেন কোন দরকার কি আল্লাহ করে দেখ আল্লাহ কম আছে নাকি বু হিম্মতওয়ালা মুতাকি তারা বলল এই কমকে বুঝালো এই দুজনের পরিচয় দিচ্ছেন আল্লাহলা আগে তারা কি বলল সেটা বলার আগে যে দুইজন হচ্ছে এমন দুইজন লোক আল্লাহিনে যারা আল্লাহকে ভয় করেন তারা উম্মত কে বোঝানোর চেষ্টা করছেন আমি আল্লাহ তালা তাদের প্রতি নিয়ামত দিয়েছেন কি নিয়ামত দিয়েছেন এই যে দিনের সহি করেছেন দিনের হুকুম পালন করার যজ্ দান করেছেন এই যে নবীর কথা শোনার জন্য তাদেরকে আল্লাহ তালা তা দিয়েছেন এটা তো নিয়ামত নেয়ামত না মা যাকে আল্লাহ তালা খায়ের দিতে চান ভালো কিছু দিতে চান তাকে দিনের ভালো বুঝটা দান করেন তাদেরকে আল্লাহ তালা দিনের ভালো বুঝ দান করেছেন এটাই হলো নেয়ামত আলো এই নিয়ামতালোকগুলো তাদেরকে বলল হে কৌম উদ খুলু আলাইহিমুল বাব তোমরা দরদা দিয়ে ঢুকার জন্য হিম্মত করো হিম্মত করি খালি দরদা পর্যন্ত ঢুকো ঢুকলে কি হবে জানো একটু লিটল বিট চ্যালেঞ্জ এরপরে আল্লাহ সাহায্য চলে আসবে ঢুকে পড়লেই দেখবে আল্লাহ কারণ বান্দা যদি আল্লাহর পথে আসে আল্লাহ তালা সাহায্য করেন না করেন ইনতাম তোমরা আল্লাহ তালাকে সাহায্য করলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন তোমাদের পা গুলোকে মজবুত করে দেবেন এই যে আল্লাহ তারা সুসংবাদ দিয়েছেন সব জমানাতেই দিয়েছেন সব নবীকে ডাকলেন বোঝানোর চেষ্টা করলেন আরও বললেন কি আল্লাহ কেন আল্লাহ তালার প্রতি ভরসা কর যদি সত্যি তোমরা মমিন হয়ে যাও বিপদ আপদে কঠিন মুহূর্তে আল্লাহর হুকুম মানলে আল্লাহর তাওয়াকল করলে আল্লাহ তাকে ছেড়ে দেবেন আল্লাহ তার সাহায্য ইন্দ মা আল্লাহন তাকাউ আল্লা দিন উন আল্লাহ তালা মমিনদের সঙ্গে আছেন তাদের তাকুয়া আছে তারা নেক কর্ম করে তাদের সঙ্গে থাকেন এত বুজানের পরেও তাদের উত্তর কি জানেন কালু ইয়ালাদু কফনা কয়দ তারা বলল এত কথা শোনার পরে হে মূসা আমরা যতক্ষণ তারা সেখানে আছে ততক্ষণ কিছুতেই ঢুকছে না উম্মত আর কেরকম নবীর কি কষ্ট হয়েছে এবার চিন্তা করে দেখেন সুফান কিভাবে আল্লাহ তালা মুসালকে এত ধৈর্য দিয়েছেন কেমন নিজে উম্মত নিয়ে তিনি চলেছে। তারা বলে যতক্ষণ তারা আছে আমরা থাকবো না বের না হওয়া পর্যন্ত এখন যুদ্ধ যদি করতে হয় আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করেন আমরা এখানে বসে বসে দেখি একটু কখন আপনাদের বিজয় হয় হাই হায় বলেন এবার এই সীমা লঙ্ঘন ব্যাধবীর চরম পর্যায়ে নবীর সঙ্গে করা হচ্ছে আল্লাহর সঙ্গে করা হচ্ছে আল্লাহ যুদ্ধ করতে পারে না এত সত্যি আছে আল্লাহ আমাদেরকে বলে কেন মুসাল সালাম অসহায়ত ফিল করলেন ওনার অসহায় ফুটে উঠেছে পরে দুঃখ করে নবী বললেন আল্লাহ আমি আমার ক্ষমতা তো আমার উপরে আছে আমি আমার নিজের কে আমার উপরে ক্ষমতা আছে ঠিক আর আমার ভাইটা আছে যে আনালিস আমি যা তা শুনবে এই ছাড়া বাকিদের উপরে তো আমার জোর জবরদস্তি করে কিছু করার তো আমি কি করব আল্লাহ আমি অসহায় হয়ে গেছি আল্লাহ করে ফেললেন আল্লাহ আমার মধ্যে আপনি ফাইসলা করে দেন এখন কত সহ্য করার পরে বদয়া করেছেন জানেন অনেক সহ্য করেছেন এই নবীর এক্সাম্পল আর ইমাম ইবনে ক্যা রহমতুল্লাহ আলাই এই আখ নবী নিয়ে এসেছেন হবে এই সময় সাহাবিরা আসলে যুদ্ধের জন্য বের হননি তারা গিয়েছিলেন আবু সুফিয়ান যুদ্ধ করার জন্য মাল অস্ত্র নিয়ে আসতেছে ওগুলাকে সিজ করার জন্য গিয়েছিলেন কিন্তু আবু সুফিয়ান তার পার হয়ে গেছে ওদিকে মক্কার লোকেরা আসা আবু সিবেন উদ্ধার করতে এসে মুসলমানদের মুখোমুখি হয়ে গেছে এখন যুদ্ধ কি করা হবে কি করা হবে না নবী করিম সাল নবী তিনি কিন্তু তিনি পরামর্শ করে কাজ করেন সাহাবি তিনি মতামত চাইলেন সবাইকে তিনি জমায়েত করলেন যে দেখো এখন তারা এসে গেছে এখন আমরা যুদ্ধ করব নাকি আমরা এখান থেকে পালিয়ে যাব আমি তোমাদের পরামর্শ ছাড়া সিদ্ধান্ত নিচ্ছি না তিনি সবাইকে ডাকলেন আবু বকর আনু কথা বললেন সুন্দর নবী করিম সাল্লা যুদ্ধের যে প্রয়োজন আছে আল্লাহ হুকুম দিচ্ছেন এদিকে নিয়ে যাচ্ছেন এটা তিনি বুঝতে পেরেছেন তিনি সাপোর্ট করলেন এরপরে মহাজের সাহাবিদের অনেকেই কথা বললেন কিন্তু মোদিনায় মহাজের সাহাবিরাও আছেন আনসারি সাহাবিরা আছেন নবী করিম সাল্লাহাজ কথা শুনে ওনা এখনো ডিসিশন মেক করছেন কারণ আনসারিরা এখনো কিছু বলেননি তিনি বললেন আসি আলাইসলাম মুসলমানরা আমাকে পরামর্শ আমি কি করব। ওমা এই লোকেরা এই কথা বলার দ্বারা তিনি বুঝিয়েছেন কাদেরকে কে আনসার দেখি ওরা বলে না কেন কিছু লেমকানু জমুর আন্না সিয়া ইদিন মদিনায় মেজরিটি তো ওনারা মদিনার অরিজিনাল বাসিন্দা ওনারা ওনারা বলে না কেন তখন ওনাদের একজন বড় লিডার ছিলেন তিনি উঠে দা তিনি বললেন দিকে আপনি আমাদের কথা শুনতে চান তাই না তারপরে তিনি বললেন হক লাউ তারপরে তিনি বললেন হে আল্লাহ রাসুল হে রসুল হে আল্লাহ রসুল যাকে যে আল্লাহ আপনাকে হক সহকারে পাঠিয়েছেন নবী করে তার কসম করে বলি আপনি যদি আমাদেরকে বলেন যে মদিনা থেকে কিছু দূরে গেলে যে লোহিত সাগর দেখা যায় আপনি আমাদেরকে নিয়ে একেবারে সাগরের মুখে নিয়ে ঠেলে দিবেন যে ওইখানে সাগরে ঢুকো যুদ্ধ করার জন্য আমরা আপনার হুকুম মেনে সাগরের মাঝখানে চলে যাবো কোনো ইত্যাস করব না আমাদের একজন হুকুমে আমরা চাই না কালকে যখন আমাদের সঙ্গে আমরা এটা অপছন্দ করি না যে কালকেই যদি আপনি যুদ্ধের ঘোষণা দিয়ে দেন দুশ্মনের সামনে নিয়ে আমাদেরকে ছেড়ে দেন লড়াই শুরু হয়ে যায় আপনি দেখবেন ইশা আল্লাহ আমরা সবর করে এই যুদ্ধের ময়দানে টিকে আছি এবং যখনই সেখানে চ্যালেঞ্জ আমরা সত্যবাদিতার সাথে সেখানে টিকে থাকবো আইনুক আমার আশা করছি আল্লাহ তালা আপনি হুকুম দিলে আমরা নেমে যাব আল্লাহ তালা এমন কিছু আমাদের মাধ্যমে আপনাকে দেখাবেন আপনার চক্ষু শীতল হয়ে যাবে আপনার দিল ঠান্ডা হয়ে যাবে আপনি আমাদের ইনশাআল্লাহ আপনি আল্লাহ করে কোন সিদ্ধান্ত নেবেন নিয়ে ফেলেন কোন দরকার নেই রাসুল্লাহ রাসুল্ল রসুল কথা শুনে নবী করিম সালাম চেহারা মুবারক খুশিতে ভরপুর হয়ে গেল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 এছাড়াও ওয়েস্ট কোর্ট সব রকমের ইসলামী বই মদিনাটস রিচার্জে আনহু বলেন আমি দেখেছি অনেক সাহাবির কথা বলেছেন বিশেষ করে যুদ্ধের কথা বলার কারণে এরকম আমরা কখনো বলবো না আমরা জীবনেও বলবো না ইহাবুকে ফলাহা হুনা আপনি আর আপনার রব যান লড়াই করেন আমরা বসে বসে দেখি এই কাম আমরা জীবনে করব না যাবো রাসুল্লাহ আশা কালি দা আলিকা সারুদিকা আমি দেখেছিলাম নবী করিম সাল্লাম কথাগুলো শুনে ওনার চেহারা উজ্জ্বল হয়ে গেল আলোকিত হয়ে গেল তিনি প্রচন্ড খুশি হয়ে গেলেন যে ওনার সাহাবিরা ওনার সঙ্গে পরিপূর্ণ ভাবে একমত আছেন এবং তার ডাকে সাড়া দিচ্ছেন আনুকুত্য করতে এক মিনিট জন্য কোন দ্বিধাদণ্ড করছেন না আল্লাহ এইরকম নিয়ামত দিয়েছেন এই উম্মত তারপরে তিনি আরো বললেন এমদে রকিনুমাক আপনি চলেন আমরা আপনার সঙ্গে আছি এই তাহলে দুই উম্মতের তুলনা দেখলেন সব হান্লা আল্লাহ এই উন্মত্তের কি সৌভাগ্য তাদের কি আল্লাহ রব আলিন ফায়সলা করে ফেললেন আল্লাহ ফায়সলা করে দিলেন বদয়া কবুল হয়ে গেছে নবীর বদোয়া কি কবুল না হয়ে থামবে আমি তাদেরকে বাইতুল মাকদেশ বা দিয়ে দিব সহজে বিজয় দিয়ে দিব আমি ওয়াদা করেছিলাম তারা যে সঙ্গে বেআ করেছে এই কারণে চল্লিশ বছর তাদেরকে আমি শাস্তি দেব চল্লিশ বছর তারা এই যে ময়দানে ঘোরাঘুরি করছে বরুভূমির মধ্যে চল্লিশ বছর তারা এখানে ঘুরে বেড়াবে পথ খারাপ হয়ে ঘুরবে আর এদের কষ্ট দেখে এই ফাঁস এক কৌমের কষ্ট দেখে আপনি কোনো আফসুস করবেন না কিন্তু পরে আপনি মজবুত থাকেন মনকে নরম করবেন না আল্লাহ তালা বেদায় গোসা হয়েছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এবং তারা সেখানে চল্লিশ বছর কিভাবে থাকলো এখানে তারা রাস্তা চলে চলতে চলতে কত মাইল গেল গিয়ে এখন আবার রাস্তা হারিয়ে যায় তারপরে টায়ার হয়ে তার রাস্তা ঘুমালো পরের দিন সকালে আবার রাস্তা রওনা করে দিল চলতে চলতে উত্তর দিকে না দক্ষিণ দিকে যেখানে দেখ ঘুরে ঘুরে আবার সেখানে চলে আসে কি ঘটনা কি ইয়াতে হিউনফিল আর জমিনের মধ্যে চল্লিশ বছর ঘুরলো দিশা পায় না কোন দিকে হবে এখান থেকে তারপরে আল্লাহ আবার একেবারেই ফেলে দেননি এখন ঘুরতে ঘুরতে তো সঙ্গে খাবার টাবারটা আছি সব শেষে হয়ে গেছে তাই না আর এই রোদের মধ্যে নাই গাছপালা নাই কোন ছায়া কি প্রচন্ড রোদ মরুভূমির রোদ এইতো সিনা পর্বতের কাছে তো অনেকে মিশরে ঘুরিয়ে এসেছেন কি রকম মরুভূমি মক্কামদিন মরুভূমি ফেল আরো মারাত্মক অবস্থা এই অবস্থা আল্লাহ শেষ পর্যন্ত একেবারে অভিশাপ করেছেন তো আল্লাহ দিয়ে দিয়েছেন মাথার উপরে ছায়া দিয়েছেন সেই মরুভূমির মধ্যে তাই না এরপরে মান এবং সালোয়া সেখানেই নাজিল হয়েছে খাবার তো খাবো কি মরব এখন তো আল্লাহ তালা মান এবং সালোয়া নাজিল করেছে মান হলে এক ধরনের মানে সাগর মতন হালুয়ার মত খাবার আর হলো পাখি তাজা তাজা ফ্রেশ আসত তারা এইভাবে জানলাতি খেতে খেতে টায়ার হয়ে গেছে এখন বলে যে আর ভালো লাগলো এবার ডাল চাল কিছু দেন না পেঁয়াজ রসুন লাগবে এগুলো তো সুরাহুল বাঁকা তার শুনেছেন তাই না এরপরে পানি নাই পানি শেষ হয়ে গেছে মুজা এবার তেমন এবারে পিপাঠা সব বলে এখন আল্লাহ কাছে দোয়া কর তোমার কাছে তো দোয়ার অভাব নাই তোমার দোয়া করলে আল্লাহ দিব কিছু দোয়া করলেন একটা পাথরের মধ্যে আঘাত করে লাঠি দিয়ে আল্লাহ বললেন যে লাঠি দিয়ে আঘাত একটা করেন আঘাত করার সঙ্গে সঙ্গে বারোটা ফোয়ারা বের হয়ে আসলো পানির বারোটা কেন বনি ইসরায়েলের বারোটা গোষ্ঠী আছে আবার তারা কামরা কামড়ি মারামারি করবে কে কোনটা স্বর দখল করার মতো অবস্থা হবে তো রাতে মারামারি না হয় ধামানোর জন্য বারোটা এই যখন সাগর পাড়ি দিয়েছে তারা ফেরাউনের হাতে মরার অবস্থা আল্লা তালা বারোটা রাস্তা তৈরি করেছে কারণ একসঙ্গে মারামারি করবে আর খালি দখল করবে পানি দিলেন আল্লাহ সেখানে এরপরে চড়ছে আর খাচ্ছে কিন্তু রাস্তা পায় না কোন ঠিকানা দিশা খুঁজে পায় না এই অবস্থা অনেক কিছু ঘটে গেলাম তাদের সঙ্গে আসেনা কেন অফাত হারুন আলাই এই ৪০ বছরের ভিতরে এক পর্যায়ে মুসা ভাই হারুন আলাই সালাম করে ফেললেন তার তিন বছর পরে মুসা আলাইসালাম ইন্তেকাল করে ফেললেন এরপরে ইউশা ইবনে নুন আলাই ইসালামকে আল্লাহ পালন করার জন্য শেষ পর্যন্ত আল্লাহ রব আলিন এই চল্লিশ বছরে তাদের ফার্স্ট জেনারেশন যারা অবাধ্যিতা করেছিল নবীর প্রায় সবগুলোই মারা গেছে সেকেন্ড জেনারেশন এগিয়ে এসেছে তারা মোটামুটি কিছু ইউসাহ যেটা আছে ওই হুকুমকে কার্যকরী কর তাহলে তোমরা শহরে ঢুকে তোমাদের পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পদ জায়গা জমি বাড়ি ঘর এই সুন্দর বরকতওয়ালা জমিন তোমরা পেয়ে যাবা যাও তখন ইসা নুনের আহ্বান শুনে বাকিরা সারা দিল এসে তারা মোটামুটি এইাম জুমা বা আদাল আসর এখন তাদের বাইতের মোকাদ্দ বিজয় হয়ে গেল কিবারে শুক্রবারে কোন সময় আসরের পরে এখন পরের দিন কোন দিন আসছে শনিবার তো আবার ইহুদি জাতিকে আল্লাহ তালা শনিবার কোনো কাজ করতে পারবে না ছুটির দিন ঘোষণা করেছেন মনে আছে তো সুরাবা তার মাছ ধরার কাহিনাহিনী আসলো ইয়াব তাদের জন্য ছুটির দিন ওই দিন তারা কাজ করতে পারবে না এখন নবী ইসাহ নুন দেখলেন হ্যাঁ যে এখন তো শহর তো বিজয় হয়ে গেছে কিছু তো করা যাবে না কারণ সন্ধ্যা থেকে তো আরবি বা শরীয়তের হিসাবে রাত্র আগে চলে আসে তাই না আগে আসে না আগে তারা পরের দিন রোজা রাখি তাই না এখন তাদের তো এই শনিবারের রাত শুক্রবারের দিনের শেষে কাজ করতে পারবে না ওখানে ওদের গণিমতার মাল দখল টখল করবে টোরবে ইত্যাদি অনেক কিছু করতে হবে এখন চলে আসছে মাত্র এক ঘন্টা পরেই সূর্য ডুবে যাবে তখন নবী ইউস নুন আল্লাহ সাল্লাম আল্লাহ তার কাছে দোয়া করলেন আমরাও আল্লাহর হুকুমে চলি তোমাকে আল্লাহর হুকুম আছে তুমি ঠিক মতো যখন তোমার ডুবে যাওয়ার কথা তখন তুমি ডুববা এটা তোমার ডিউটি আছে জানি আর আমরাও আল্লাহর হুকুম ডিউটি পালন করতে আসতে আল্লাহ লড়াই করে আসে এটা দখল করতে আল্লাহ মাহা আল্লাহ সূর্যটাকে আটকাই রাখেন কিছুক্ষণের জন্য আমাদের জন্য আটকিয়ে রাখলেন বিজয় কমপ্লিট হয়ে গেল তারা মোটামুটি সেখানে ঢুকলেন এবং সেখানে তাদের সব কিছু গনিমতের মাল থেকে শুরু করে সবকিছু ওনারা পাওয়ার ব্যবস্থা হয়ে গেল তবে এখানে আরেকটি পরীক্ষা এসে গেল আগেই বলা আছে যে যখন ঢুকবে শহরের মধ্যে ঢুকার সময় মাথা নিচু করে সজ্জা করে ঢুকবে আর আল্লাহ তারা কাছে একটা সুন্দর করে গুনা মা পাওয়ার জন্য আগে গুণা হয়েছে কিছু তোমাদের বাপ দাদারা গুণা করেছে আল্লাহ অবাধ্য ছিল এই কারণে তবা করতে করতে ঢুক ওকে সুজাদা তাই না সাজ্জা সহকারে সজ্জা দিতে দিতে ঢুক আর অকুল হে আর আল্লাহর কাছে বলো যে আল্লাহ গুনা মাফ করে দেন একটু মাথা নিচু করা আবার একেবারে কপাল টা হাঁটা যায় দুইটাই হতে পারে তো তাদেরকে বলা হলো যে তোমরা হেত্যা আর না দু আমাদের গুনাগুলিকে মাফ করে দেন এই কথা বলে ঢুকো তারা বলে বিজয় লাভ করছে আর এখন আর দরকার আছে কিছু কোন কথা এখন তার কথা শুনবে না এখন কি দরকার আর এগুলা এখন উল্টা পাল্টা শুরু করেছে এখন ঢুকার সময় বলে কেন হেত্তা বলো না হেন হেন তা মানে গম আচ্ছা তারপরে আল্লা তালা বলছে মাথা নিচু করে ঢুকো তবে তারা মাথা নিচু করে না করে ঢুকে তারা পাশা নিচু করে ঢুকে ঢুকলো টেনে টেনে পাও আগে দিল। মাথা নিচু করলে তো আগে মাথা যায় সে তার মধ্যে যেরকম তারা দিল পাও আগে দিয়ে উল্টা আল্লাহ বিপরীত কাজ করলো আর বললো কোন জায়গায় আছে হেন আর কোন আছে হাব্বা, হাব্বা জায়গায় আসে করে তারা আল্লাহ তারা নাফামান করতে করতে ঢুকলো তাহলে রবির সঙ্গে তাদের এই কারবা মুসলিম উম্মার এখানে অনেক লেসন আছে লেসন আছে যাই হোক এরপরে আল্লাহ তারা সেখানে বলে দিয়েছিলেন এইগুলা তাদের হবে এই যে তারা চল্লিশ বছর সেখানে শাস্তি পাবে শাস্তি পাওয়ার কারণে মজবুত থাকবেন আল্লাহর হুকুম যখন হয়ে যাবে তখন তারা এই শাস্তি পেতে থাকবে চল্লিশ বছরের জন্য শাস্তির ফাইসলা করে দিলাম এইভাবে করে আল্লাহ রব আলমিন ইহুদি জাতির কথা এখানে শেষ করলেন তাহলে তাহলে কিতাবের কথা দিয়ে আলোচনা শুরু হয়েছিল গত সপ্তাহে অনুযায়ী চলেছেন যা হুকুম দিয়েছেন তাই করেছেন এখন আমরা আমাদের জীবনে যখন অনেক কিছু আসে আমরা কতটুকু মানি সেটা আমাদের চিন্তার বিষয় আমরা আমাদের নবী সুন্নত অনুযায়ী জীবনে প্রতি কাজ করি কিনা আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে ব্যবসা বাণিজ্যে রাষ্ট্রীয় জীবনে কোথায় কোথায় আল্লাহ এবং তাঁর বর্খেলাভ করছি এটা আমাদের খুঁজে বের করা দরকার এবং এটা যদি আমরা দূর না করি তাহলে আমাদের জীবনে যে এখন পরীক্ষা নিরীক্ষা চলছে এটা কি দূর হবে তাহলে আমরা যে এই পরীক্ষার মধ্যে আছি কষ্টে আছি আজকে মুসিম উম্মা অনেক জলিলু খার অবস্থায় আছেন সে কথা একটা হাতিসে এসেছে যে ইচ্ছি করলেন আমাদের সংখ্যা কি খুব কম হবে নাকি যে সব দুনিয়া সব জাতিগুলো আমাদেরকে একেবারে ক্ষুধার্ত মানুষ যেভাবে খাবার গ্রাসে গ্রাসে করে খায় এরকম অবস্থা হবে কেন ঘটনা কি আমাদের সংখ্যা খুব কমে যাবে তিনি বললেন বাল তোমাদের সংখ্যা অনেক বেশি থাকলে কি হবে ওলা কিন রকম গোথা তা গোথা ইসাইল তোমাদের অবস্থা হবে বানের পানিতে এই যে আবর্জনা এবং এই খড়কুটা ভাসে না বানের পানির উপরে এইরকম এটার কোনো মূল্য আছে নাকি কেউ যদি বানের পানির কতগুলো এগুলো ভাস্টেসে জোগাড় করতে চায় লোকেরা তাকে পাগল বলবে না আর এগুলা জোগাড় করে কোন জায়গায় বিক্রি করতে নিলে কে কিনবে মূল্যহীন তোমাদের অবস্থা হবে এরকম মূল্যহীন তো এরকম কেন হবে এরকম হওয়ার কারণ কি মুসলমানের দাম এত কমে যাবে কেন তিনি বলেন তোমাদের অন্তরের মধ্যে ওয়াহান ঢুকে পড়বে ওয়াহান ওমাল ওয়াহান ইয়ারুল্লাহ ওহান কি জিনিস ইয়াসুল্লাহ ওয়াহ হচ্ছে যে জান্নাত আছে ন্যামত আছে আখারাত আছে হিসাব দেওয়া লাগবে এইগুলো তোমাদের কোন হিসাব নিকাশে নাই খালি দুনিয়া কে কদ্দূর পাবা ভাগ যোগ করে এইটার জন্য যত কামরা কামরাকামড়ি করা সব করবা উম্মত কোন হালতে আছে ওই হালাতে আসে ঢুকছে নাকি ঢুকে না এখনো এই জন্য এই বনী ইসরা শিক্ষা নেওয়ার এই দুনিয়া দুনিয়া দুনিয়া এই বাঁচার জন্য কে কার জায়গা কতবার লুট করবে কে কার টাকা আত্মসাত করবে কে কার বাড়ি দখল করবে এই প্রতিযোগিতায় মনে হয় যেন মুসলিম উম্মা ব্যস্ত হয়ে গেছে বিশেষ করে আমাদের দেশে যার একটুক জায়গা আছে এক জায়গায় এই বিদেশে বসে আছে তার দিলে সবসময় চিন্তা কোন সময় জায়গাটা দখল হয়ে যায় ঠিক কিনা বলেন ব্যাংক থেকে টাকা উঠাবে দুই লাখ টাকা নিয়ে বাড়িতে ঠিকমতো না চিন্তা থাকে কিনা যারা দেশে যান টাকা উঠেলে একলা যান না সঙ্গে দুই একজন নিয়ে যান তারপরেও ভয় থাকে কি হবে। কারণ এমন এক অবস্থায় আমরা পৌঁছে গিয়েছি এই হলো এই শিক্ষা বনি ইসরায়েল থেকে যে তারা হব্বোধ দুনিয়া কারাহিয়াছিল তার চেয়ে খারাপ অবস্থায় এই উম যদি চলে যায় কিভাবে আল্লাহ সাহায্য করবেন তারপরেও আল্লাহ সাহায্য করবেন ইনতানসুর আমরা যদি আসি আল্লাহকে সাহায্য করি আল্লাহর দিনের দিকে আসি এখনো কি আল্লাহ তালা আমাদেরকে উদ্ধার করতে পারবেন না পারবেন না পারবেন অনেক সুসংবাদ দিয়েছে আল্লাহ তাদের সঙ্গে থাকবেন যারা মোত্তাহি যারা আল্লাহ আল্লাহ করলো দুনিয়া পাওয়ার জন্য এইরকম ঘটনা আসতেছে এখন আরেকটি ঘটনা দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝাতে চান আদম আল্লাহ সাল্লামের দুই হাবিল আর কাবিলের কি ঘটনা হল সেই ঘটনার পুরো ফিরিসি আগামী সপ্তাহে আসবে ইনশাল্লাহ আল্লাহ তালা তির আমরা শুনবো